দেখানো শোনানো বলা ওপেন করে দেওয়া এক হচ্ছে ওই লোক যে ব্যক্তি রাতের বেলায় কোনো অপকর্ম করলো রাতের অন্ধকারে কোনো গুণা করে বসেছে হুলল আর সকালে যখন উঠে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 যখন সে বাহাদুরি করে বলে বেরিয়েছে এখন ক্ষমা করার কাজটা ডিফিকাল্ট হয়ে গেছে আরও কঠিন হয়ে গেল দর্শক মডেলে আমরা পরবর্তী হাদিসের দিকে যাব সেটা শহীদ বকার নম্বর হাদিস আব্দুর রহমান ইবন আবি বাকরা তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন আসনা রাজুল আলা রাজুলিন আন্দান্ন ইয়ে সাল আলী ওয়াসাল্লাম একজন লোক আরেকজন লোকের খুব প্রশংসা করা শুরু করল ভূয়সী প্রশংসা করা শুরু করে দিল রসুল্লা সাল্লাহ আসলাম সেখানে ছিলেন এই লোকটা অমুক তমুক এই করেন সেই করেন খুব প্রশংসা তার করা শুরু করে দিল অনেক প্রশংসা করল রসল্লাহ সাল্লাহ আসলাম শুনে প্রশংসাকারীকে বললেন ওয়াইলাক কাতা আতা অন্য কাসা হেবেক তুমি ধ্বংস হও তুমি তোমার এই যার প্রশংসা করলে তার গরদানটা কর্তন করে দিলে তুমি তার গরদান কেটে ফেললা তার সর্বনাশ করে ফেললা তার সামনে তুমি তার এত প্রশংসা শুরু করে দিলা এই কথাটা তিনি একবার নয় বলেন কতবার মেরা মেরার কতবার বলেন রিপিট করলেন রিপিট করলেন তুমি এলোকটা গরদান কেটে দিলা গরদান কেটে দিলা তার অর্থ হচ্ছে কারোর সামনে কারো এত প্রশংসা করতে নেই এখন কোন কোন সময় লোকেরা ভালো কাজ করে একদম কিছুই বলা যাবে না নাকি তাহলে বা একটা ভালো লোকের পরিচয় তুলে ধরলেন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 আমি কনফার্ম হওয়ার কোনো কারণ নাই কারণ আমি সামনে দেখি গোপনে কি করে তা কি আমি জানি আর ওলা উজাক্কি আল্লাহ আহাদা আল্লাহ তালা ই ভালো জানেন তিনি ভালো জানেন কে ভালো কে মন্দ আল্লাহ তালা অন্য একটি আয়াতের সাথ করেছেন ফ্যালা তুজাকু আমু বিমান ইত্যাক তোমরা নিজেরা নিজেদের খুব সার্টিফিকেট দিও না নিজেরা নিজেদের প্রশংসা করো না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 তিনি যদি ইন্তজারে থাকেন আর বলুক না আরেকটু বলুক তাহলে ওনার এই মানসিকতাটা আল্লাহ তার কাছে খুব ঘৃণার কারণ হবে এরপরে যদি কেউ বলে ফেলে তাহলে একটা দোয়া পড়ে নিজেকে কিভাবে রক্ষা করা যায় সেই দোয়াটা খুব সুন্দর দোয়া সেটা হচ্ছে আল্লাহ মায়া কলুন ওয়াজ আল্নি খাইয়া আলমুন ওয়াজ আল্নি খাই মায়া দুল আল্লাহ আমাকে দায়ী করবেন না তারা যা কিছু বলছে আমার ব্যাপারে আমাকে মাফ করে দেবেন আল্লাহাম তুই আঁকিয়ে দিন বেমায়া করুন তারা আমার ব্যাপারে যা বাড়াবাড়ি করে বললো অতিরিক্ত কথাবার্তা বলেছে আমার যে খুব প্রশংসা গুণগান গাইলো আল্লাহ এই জন্য আপনি আমাকে পাকড়াও করবেন না আর আমি আমার যে গোপনে অনেক ত্রুটি আছে অনেক গুণা আছে এগুলা তারা কেউ জানে না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 দর্শকমণ্ডলী আমরা বিরতির পূর্বে হাজির শুনছিলাম আল্লাহতালা মানুষের অতিরিক্ত প্রশংসা পছন্দ করেন না এবং এই কাজ যারা করে তারা তাকে হত্যা করার মতো তাকে গলা কেটে ফেলে হাজি তিনি নিষেধ করলেন এই জন্য আমরা সতর্ক হই মানুষের ভালো গুণ বলা যাবে যজাক আল্লাহু খায়রান আল্লাহ তালা আপনাকে নেকি দান করুক অনেক আমরা ফায়দা পেয়েছি আমাদের অনেক উপকার হয়েছে এরকম যে চেয়ে একটা লাইন ঠিক আছে কিন্তু এর চেয়ে বেশি বাড়াবাড়ি ঠিক নয় আর যিনি শুনবেন তিনি আল্লাহ তালা কাছে শুধু মাফ চাইবেন যে আল্লাহ বেশি বলে ফেলছে তুমি আমাকে দায়ী করো না আমাকে দায়ী করো না তারা বলে ফেলল আমার বলে তুমি দাও যেগুলো তারা জানেন না আর আল্লাহ মানুষের ধারণা চেয়ে তুমি তোমার কাছে আমাকে আরো ভালো করে দাও এই কথা বললে মানুষের মধ্যে আরো আরো বিনেই হয়ে যাবে গর্ব অহংকারে চান্স থাকবে না স্বয়ত সুযোগ নিতে পারবে না এবারে আমরা যে হাদিসি নেব সেটা হচ্ছে আহমের ইবন সাদ রাদ আনহু বলেন কানা সাি ইবিলি ফাজ ইবনু অমর সাদ আবিন আবি অকাস রাজি আল্লাহ আনহু একজন সাহাবি এ হাদিসি শাহী মুসলিমে এসেছে হাদিসের নাম্বার হচ্ছে দুই হাজার নয়শো পঁয়ষট্টি নম্বর কিতাবজ্জহদ অধ্যায়টা হচ্ছে আখেরাত মুখী হওয়া দুনিয়ার লোভ কমানো শাহাদেবন আবি অকাস রাজিউল আহ সঙ্গে দেখা করতে আসলেন ওনার ছেলে অমর সাহাদেব আবি অক্কাস তখন নিজের বাড়িঘর এ না থেকে তিনি এসেছিলেন তার শহরের বাইরে বা গ্রামের বাইরে যেখানে উট ছাগলগুলো চরাচ্ছে ওখানে এসে সময় কাটালেন অনেক সময় এখানে থাকলেন এখন কোনো কারণে দরকার হয়েছে বাড়ি থেকে ওনার ছেলে এসেছেন ছেলের নাম হলো অমর যখন ছেলে আসছে উঁচে করে আসছেন বা ঘোড়ায় চড়ে আসছে যেটাই হোক সাদ পিতা দেখলেন তার ছেলে আসছেছে। তখন তিনি আসছে এই যে আসছে কাজটা তো ভালো হচ্ছে না তিনি তখন নিজে বললেন আর রাখেব এই যে আগন্ত আসছে ঘোড় হয়ে বা উঠে সওয়ার হয়ে তার কাছে কোনো ক্ষতি থাকলে আমি তার থেকে আল্লাহর কাছে পানা চাই তার থেকে আল্লাহ কাছে বানা চাই এর মধ্যে কোনো ক্ষতি থাকলে কিন্তু যে আসছে উনি তার ছেলে আসলে সে আসার কারণে তিনি কিছু ক্ষতির আশঙ্কা করছেন ক্ষতিটা কি পরে আসবে ছেলে আসলো ছেলে নামলে নামলেন নামে ছেলে সালাম কালাম দিয়ে বাবাকে বললেন আ নাজাল তাফি এবেলে ক্যা ও গা নামে ক্যা ও তারাক ইয়েতা আপনি এখানে খুব শান্তিতে নিরিবিলি মরুভূমির মধ্যে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 আপনি এগুলো সব ফেলে রেখে এখানে নিরিবিলি উট আর ছাগলের পিছনে সময় দিচ্ছেন উনি যে আশঙ্কা করছিলেন ওনাকে নিয়ে যেতে আসছে আসলে উনি এখানে একটু নিরিবিলি আছে নিরিবিলি থাকতে দিবে না এই দিনে বলছেন যে এই যে বুড়াই নিয়ে আসছে দুঃসঙ্গত দিয়ে আসছে এটা থেকে আমি আল্লাহর কাছে পানা চাই তিনি খবর নিয়ে আসেন কোন একটা গণ্ডগোল হয়ে গেছে ওনাকে এখন ধরে নিয়ে যেতে হবে থামানোর জন্য তখন ফাদার আবার সাদি সাদ রিহি ছেলে যখন এরকম করে ওনাকে একটু আবেগ সহকারে বাপাকে তার ধমক দেওয়া যায় না বাবাকে একটু গুরুত্ব দিয়ে আবেগ সহকারে বললেন যে মানুষের এত দরকার আপনার কাছে আর আপনি এখানে নিরিবিলি পড়ে আছেন পিতা ছেলের বুকের মধ্যে আপনার একটা থাপ্পড় দিলেন মারার জন্য নয় জাস্ট একটু ড্র হিজেনশন আর দৃষ্টি আকর্ষণের জন্য শোনো বাটা চুপ করো ছেলে আমি কেন এখানে আছি জানো আমি নবী করিম সালকে বলতে শুনেছি আল্লাহ তালা পছন্দ করেন ওই বান্দাকে যে বান্দা আল্লাহর তাকুয়া অর্জনে ব্রতি মোতাকি হতে চায় চেষ্টা করছে আলগানী অন্যদের কাছ থেকে কিছু চায় না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 এই লোকটা অনেক ভালো যে এই লোকটা নিরিবিলি কোনো জায়গায় কোনো মসজিদের শুধু বসে আছে অথবা নিরিবিলি ঘরে কোন মধ্যে বসে সারা দিন শুধু আল্লাহর এবাদত করে এই দুই রকমের হাদিসের দুইটা বক্তব্য আমরা পাচ্ছি এখন কেউ নিবে কোন হাদিস কেউ নিবে শুধু এবাদতের হাদিস যে দেখো নিরিবিলি সাদ রাদু বলেছেন আল্লাহ তাকে বেশি পছন্দ করে নিরিবিলি লুকে রাখো নিজেকে আবার কেউ নিবে মানুষের খেদমতে খাল করলে আল্লাহকে পাওয়া যায় তাদের কাছে এবাদত পড়া কোনো সময় দেওয়া এগুলো সময় তাদের নাই তারা শুনত পড়ার সময় নেই পর্যন্ত ব্যস্ত আছে কোনটা যাব আমরা কোনটা ভালো হবে ইসলামের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে দুইটার মধ্যে ব্যালেন্স করতে হবে ভারসাম্য রক্ষা করতে হবে সারাদিন মানুষের সঙ্গে কথাবার্তা গল্পগুজব আড্ডার মধ্যে দ্যান দরবার মধ্যে চলে গেলে দেখা গেলো যে তার সারা সারাদিনে একটু কোরামশিব পড়া হয়নি সকাল সন্ধ্যা জেকেরগুলো পড়া হয় হয়নি একটু আল্লাহ সামনে বসে নিজের গুণাগুলোর কথা চিন্তা করে তবাক সুযোগ হয়নি এই দরবার থেকে সেই দরবা সেই দরবার থেকে ওই দরবার এটাও টু মাছ আবার কেউ আছেন যে তারা সমাজের লোকেরা এত সমস্যায় আছে এত মারামারি এত কলহ এত দ্বন্দ্ব এত ঝগড়া ফাসাদ আত্মীয় স্বজনের মধ্যে কথাবার্তা বন্ধ এগুলো কোনো খবর নাই ইউনি ওনার দায়িত্ব দিন নিয়ে বসে আছেন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 সেটা হচ্ছে হালেকা সেটা দিনকে এভাবে শেভ করে ফেলে দিনকে এভাবে মুসে নিয়ে যায় যেভাবে একটা ব্লেড পশমকে মুছে ফেলে সাফ করে দেয় মানুষ আমাদের সম্পর্কের অবনতি এত ক্ষতির কারণ তাদের যারা ইসলাহ করবে আল্লাহ তাল্লা তাদেরকে বিরাট নেকের দান করবেন এই সমাজের মধ্যে সময় দিতে হবে আবার আমার সঙ্গে আল্লাহ সময় দেওয়া লাগবে কোনটা একটা দিতে কি আরেকটা কমিয়ে দেওয়া যাবে না বন্ধ করে দেওয়া যাবে না দুটোর মাঝখানে একটা ব্যালেন্স হতে কোনো সময় এইটার প্রয়োজন বেশি কোনো সময় আরেকটা সুযোগ বেশি আসতে পারে কিন্তু দেখতে হবে ওভারঅল গড়ে জেনারেলি আমরা যেন একটা সুন্দর ইচ্ছাপূর্ণ বন্টন করি আমাদের নে কাজের মধ্যে সমাজ সংস্কার সমাজ সংশোধন মানুষের উপকার এগুলোও দিনই কাজ আবার আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক স্থাপন করা একান্তভাবে আল্লাহ সঙ্গে সম্পর্ককে মজবুত করার জন্য সময় পাওয়া সেটাও গুরুত্বপূর্ণ কাজ দুটো নিয়েই আমরা যেন ব্যালেন্স করতে পারি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে তৌফিক দান করুন দর্শক মণ্ডলী আমাদের ধারাবাহিক হাদিস আলোচনার আজকে এই সেশনে সমাপ্তি হয়ে গেল আলহামদুলিল্লাহ বকারের বাসাই করা হাদিসগুলো কিতাবজে অকায় এবং বখারিতে আরাক এই চ্যাপ্টারের হাজিসগুলো মোটামুটি আমরা প্রায় মেজরিটি হাজিজগুলো আমরা কাভার করার চেষ্টা করেছি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 আমরা জানি যে কোনো কাজ ভালো কাজ যদি আমার মনে আল্লাহর শুভামতাল্লাহ সন্তুষ্টি নিয়ে থাকে সেটা এ পরিণত হয় এবং তা সব পাওয়া যায় এখন একজন ধরুন সে বিক্ষরোপণ করল বিক্ষরোপণ করে তার নিয়তটা আল্লা সময় সন্তুষ্টি নয় সে দুনিয়ার মধ্যে পাওয়ার তাহলে আর বেশি ভালো হয়ে যেত যে কোনো কাজে যদি আল্লাহ সন্তুষ্টি যোগ করা যায় তাহলে কাজটা স্বভাবের পরিমান অনেকগুণ বেড়ে যায় এতে করে সে কেউ কেউ খেয়াল করে না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 কারণ সংসারের কাজ চালানো পরিবারের জন্য খাদ্য সামগ্রী জোগাড় করা চাকরি করা ব্যবসা বাণিজ্য করার মধ্যেও স্বভাব আসে নিউরটা যোগ হলে সবের পরিমাণ অনেক বেড়ে যায় আর নিউটা যত দুর্বল হয় বা কমে আসে বা ভুলে যায় তত স্বভাব একটু কমে কিন্তু একেবারে বঞ্চিত হবে না দর্শক মণ্ডলী আমরা এখানেই শেষ করতে হচ্ছে আল্লাহ তালা আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করে দিন সব হানক আল্লাহ আসাদু আল্লাহিলামালাইকুম আরহামি ওহ oh.